আল্লা তাল নবী করিম সাল আলাই সালাম কে স্বপ্নে দেখালেন তিনি উমরাগ করতে যাচ্ছেন ওনার জন্ম শৈশব কৈশোর বড় হওয়া নবুয় পড়া সব কথাই হয়েছে মক্কাতে হয়েছে প্রায় ছয় বছর হয়ে গেলে তিনি সেখান থেকে নির্বাসনে আসেন আল্লাহ ঘরের পাশে তিনি সবসময় মানুষ হয়েছেন বড় হয়েছেন সব দেখলেন এখন মিস করছেন অন্য মানে এরকম কষ্ট যে কবি তিনি আল্লাহর ঘর দেখবেন আবগোনার সঙ্গে যারা সাহাবাহাম ছিলেন মহাজ যারা হিজরত করেছেন আবু অকার অমর মন্ডা ওনারাও এই মক্কাতে বড় হয়েছেন আল্লাহর ঘরের আশেপাশে ছিলেন ওনারাও মিস করছেন মোদিরের আনসারি গণ আর যেতে পারছেন না কারণ তাদের জন্য এখন আর নিরাপত্তা নাই বদর অন্দকের পরে প্রবেশ নিষেধ হয়ে গেছে তো এই সবার ভিতরে মনে আকুতি রয়েছে আর এই ছয়টি বছরে আল্লাহ তিনটি যুদ্ধের মাধ্যমে মুসলমানদেরকে ইমানি পরীক্ষায় পাশ করালেন মোদিনাতেও যারা মোনাফিক ছিল ইহুদি শক্তি ছিল সেগুলো কিছু দুর্বল হয়ে এসছে আর করা তিনবার যুদ্ধ করে দেখতে বেশি সুবিধা করতে এখন এইভাবে পাল যেম সাল হায়াতও তো ঘুনিয়ে আসছে আল্লাহতালা তো ওনাকে নিয়ে যাবেন তো এখন ইসলামের কাজ তো বাকির হয়ে গেছে মক্কার এই ঘরকে আল্লাহর দিনের নিয়ন্ত্রণে নিয়ে আসা আল্লাহ তালা তো প্লান আছে এবং সেজন্য বিনা যুদ্ধে কিভাবে মক্কা জয় করা যায় তার জন্য কিভাবে প্রস্তুতি নেওয়া যায় বিশেষ করে মক্কা জয় হওয়ার আগে আর দেশে মক্কা মদিনা ছাড়াও যে সমস্ত শহর অঞ্চল কবিলা গ্রামগুলো আছে সেগুলোর মধ্যে কিভাবে ইসলামের কাজকে দ্রুত ছড়িয়ে দেওয়া যায় দাওয়াতি কাজের একটা নিরাপদ সুযোগ হয় এটাও দরকার কারণ মক্কার অনেক জায়গাতেই মুসলমান যোগাযোগ রাখে তারা মদিনার ব্যাপারে হ্যাপি না ইসলামের দাওয়াতের ব্যাপারে হ্যাপি না তো এখন দাওয়াত এক পর্যায়ে ছড়ানো দরকার আর উপদ্বীপে কিভাবে ছড়াবেন এগুলোর জন্য আল্লাহ তালা একটা পরিবেশ তৈরি করা আল্লা তালার প্লান হয়ে গেছে প্লানটা হঠাৎ করে আসতেছে না এটার একটা গ্রাজুয়াল পদক্ষেপে ক্রমে যাচ্ছে প্রথমে দেখালেন স্বপ্ন যে তিনি ওমরা করতে যাচ্ছেন সাহাবিদিকে তিনি স্বপ্ন শুনালেন আর তিনি বললেন যে আল্লাহ তালার মনে হয় ইঙ্গিত আছে আমরা ওমরার জন্য রওনা করতে হবে আমি ওমরার সিদ্ধান্ত নিয়েছি তোমরা দারা দ্বারা রাজি আছো সবাই রাজি হয়ে গেলেন সাবিরাতে খুবই আনন্দিত উৎসাহী যে আমরাতে এটা অপেক্ষায় আছি তিনি মক্কার আশেপাশে কবিরা গুলাতে খবর দিলেন যারা সিনসিয়ারলি সামনে করেছিল তারা রাজি হয়ে গেল আর যারা সিনসিয়ারলি কবুল করেনি সব নিকাশ করছে গেলে যদি আবার মক্কার লোকেরা অ্যাটাক করে যানমালের রিস্ক চলে আসে তারা যেতে রাজি হলো না এতে ইমানি পরীক্ষায় যারা মুনাফিক দুর্বল মনে ছিল তারা আসতে রাজি হলো না আর ইমানের দিক থেকে শক্তিশালী তারা রাজি হয়ে গেল এতে বোঝা গেল কারা মোনাফিক কারা মুসলিম এটা আরো পরিষ্কার হয়ে গেল এছাড়া আরো কিছু আছে যদি এখন করা হবে না এই জার্নিতে এটা তো নবী করিম সাল্লাহাম জানেন না আল্লাহ জানেন কিন্তু আল্লাহ তালা স্বপ্ন দেখালেন যারা প্রস্তুত হয়ে আসে আল্লাহ তালার কি আরো পরিকল্পনা আছে যে ওমরা করা হবে না আসলে কিন্তু এই উপলক্ষে আরেকটি কাজ হবে সেই কাজগুলোর দিকে নিয়ে যাচ্ছেন যে কাজটা আগামী কয়েক বছরের মধ্যেই মক্কা বিজয় করার জন্য করে দিবে তো সাহবাহ রাজি হয়ে গেলেন এছাড়াও ইসলামের যে শক্তিটা আছে এটা মদিনা সীমাবদ্ধ আছে এটা পারছে না বাইরে যেতে পারছে না যদি পারে দিকে তাহলে তারা নিজেরা কবুল না করলেও স্বীকৃতি এবং ইসলামকে মদিনায় মুসলমানদেরকে বন্দী করে রাখা যায়নি তারা বাইর হতে পারছেন এই ফায়দাটাও হবে বাইর হতে পারলে জানাবিকারি ইমসা খবর দিলেন যে আমরা যুদ্ধ করব না এবারে মক্কা যাব শুধু মাত্র আমরা ওমরা করতে যাব তখনও কিন্তু এই মক্কায় এত মূর্তি পূজার পাশাপাশি ওমরার কাজ হজের কাজ সময় মতো চলতেছে কিন্তু তারা কিছু সহি কিছু সেরে কিছু তহিদ মিলে তারা এগুলো করেন এবং মক্কা লোকেরা মক্কার বাইরের লোক থেকে তারাই ওখানে ওমরা করতে হজ করতে আসে মক্কা লোকেরা কিন্তু তাদেরকে বাধা দেয় না সবার জন্যই এই ঘরকে উন্মুক্ত রাখতে হবে তারা এটা জানে সেই হিসাবে যখন ওনারা আসবেন এটা বাধা দেওয়ার কাজটা তাদের জন্য কিন্তু সহজ না বাধা দিতে গেলে যেটা হবে অন্যান্য কবিরা লোকগুলা বলবে এরা তো যুদ্ধ করতে আসেনি তারা আল্লাহর ঘরে তাওয়াফ করতে আসবে তোমার তাকে বাধা দিবে কেন তাহলে অনেকেই কোরআজের বিরুদ্ধে আবার খেপে যাবে এটাও সুবিধা আর সুল্লা সালামের জন্য এখন তো বেশি লোক তাদের পক্ষে আছে। কিছু লোক তাদের পক্ষ থেকে বেরিয়ে যাবে করতে চাই তারা নিশ্চয়ই তিনি লোকদেরকে নিয়ে বেরিয়ে আসলেন অলরেডি সবাই মিলে প্রস্তুতি নিলেন আর তবে নবী করিম জানেন যে ওদেরকে বিশ্বাস করা যায় না যদিও ওমরা এবং হজে আগত কোনো পথিক বা যাত্রী বা কোনো করে হামলা করা আরবদের পক্ষে পক্ষে এটা জঘন্য অন্যায় তারা কোনোদিন এটা করেনি এটা করার কথা না তারপরে সতর্ক থাকলেন কারণ তারা যদি করে বসে সেজন্য তিনি ভালো কে খোঁজখবর রাখার জন্য একজন গোয়েন্দা পাঠালেন ওনার নাম হচ্ছে বিশ্বের ইমনি সুফিয়ান আল খোজাই রাহ আনু তিনি নির্বাচকের সাহাবি তিনি খোঁজাই কবিরার লোক যাদের সঙ্গে মক্কার একটা ভালো সম্পর্ক আছে ওই কবিরা লোকদেরকে তারা সহজে অ্যাটাক করবে না ওনাকে উনি সাধারণ মানুষ হিসাবে আমার ওনার পক্ষ থেকে কোন লোক না এইভাবে করে একটা পরিবেশ ওনাকে পাঠানো হলো খোঁজ খবর নিতে যে আমরা যখন যাব ওনার করতে তারা কি আমাদেরকে অ্যাটাক করবে কি না এটা খবর নেওয়ার জন্য পাঠালেন আবার ওনাকে একলা ছেড়ে দিলেন না শুধু এর পিছনে পিছনে একটু গোপনে জনের বাহিনী ঘোড় সাহিনী পাঠালেন্লাহ আনহুকে তার দায়িত্ব দিলেন আহ যে গোয়েন্দা ছিল তার ছিল বেশের এমনি সুফিয়ান আল খোজাই আর এই বীর জন ঘোড় এদের একটা বাহিনীর ছোট্ট মোহাজের এবং আনসারদের থেকে তৈরি করে আরেক আব্বাদের দায়িত্ব দিয়ে পেছনে পাঠালেন আর উনি বাকিদেরকে নিয়ে শান্তিপূর্ণভাবে বিশাল বহর নিয়ে তিনি রওনা করে দিয়েছেন মক্কা অভিমুখী ওমরার উদ্দেশ্যে ওমর রাজে আল্লাহ আনু পরামর্শ দিলেন ইয়ে রাসুল্লাহ আপনি তো যুদ্ধ করতে চাচ্ছেন না জানি কিন্তু আপনি যাওয়ার আগে উনি পরামর্শ দিলেন মনে হয় একদম খালি হাতে নিরস্ত্র অবস্থায় যাওয়া ঠিক হবে আত্মরক্ষার জন্য কমপক্ষে কিছু অস্ত্র অবশ্যই আপনাকে সাথে নিতে হবে যদি ওমর যাত্রীরা হজ যাত্রীরা অস্ত্র নেওয়ার কথা না আমি রাসুলাল আপনি কিছু অস্ত্র সাথে নেওয়া দরকার পরামর্শকে রাসুল্লাহ সাল্লাপ্ট করলেন তিনি সাহাবিদ্রীকে বললেন তাহলে এক কাজ করে সবাই কিছু হালকা অস্ত্র নিয়ে যাও নিজের রক্ষার জন্য যে অস্ত্রগুলো তরবার এই জাতীয় এবং তীর এই জাতীয় লাগবে বড় বড় অস্ত্র যেগুলো অ্যাটাক করার জন্য সেগুলা না হয় না নিলে অমর রাজন এবং আবুবক রাজামশকে রাসুল্লাসাল্লাম খুবই গুরুত্ব দিতেন এবং তিনি একটা হাজির কি বলেছেন যে তোমরা দুইজন যদি কোনো বিষয়ে একমত হয়ে পরামর্শ দাও আমাকে আমি কখনোই তোমাদের দুইজনের পরামর্শ বাইরে কোনো কাজ করবো না আর যদি দুইজন একসঙ্গে না দেয় একজনও দেয় তাহলেও গুরুত্ব কিন্তু না এতে করে যেটা আমরা বুঝলাম এখানে আল্লাহ তালা যে কাজ করালেন অমরাদুল্লাহ আনুকে পরামর্শ দিয়ে যে ইসলামী কাজ দ্বারা করবে তাদেরকে একেবারেই নাইভ হয়ে যাওয়া মানে একেবারেই দুশ্মনের উপরে পরিপূর্ণ আস্থা রাখার কোন দরকার নেই সতর্কতার কোন বিকল্প নাই তাই না আল্লাহ তা অকল থাকবে কিন্তু নিজেরা সতর্ক হওয়ার ক্ষেত্রে কোনো যেন ত্রুটি না হয়ে যায় হঠাৎ করে দুশ্মনের মোকাবিলা নিজে খালি হাতে যেন মোকাবিলা পড়ার মতো পরিস্থিতি না হয়ে যায় দুই নম্বর হল এখানে আমরা পরামর্শের গুরুত্ব পেলাম আপনি হতে পারেন অনেক বড় আলিম আপনি হতে পারেন অনেক বড় নেতা আপনার সিদ্ধান্তই দেওয়ার রাইট আছে কিন্তু যদি কেউ আপনার অধীনস্থ কোন ভালো পরামর্শ দেয় তাহলে সেটা গ্রহণ করা উচিত পরামর্শ যথেষ্ট গুরুত্ব আছে পরামর্শ দিলে ভালো পরামর্শ গ্রহণ করা উচিত ইসলামী দায়িত্বশীল যারা আছেন তাদের অধীনস্থ লোকদের ভালো পরামর্শকে তারা গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত যদি মনে করি আমরা নেতা আমরা সব বেশি বুঝি তোমরা কি বুঝো পাবলিক এরকম মনে করে সময় তাহলে ঠিক নয় কিছু পরামর্শ দেওয়া উচিত শুধু পাবলিক নন তিনি নবী করিম যিনি আমির হবেন তিনি তার সহকর্মীদের গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এটাও একটা লেসন এখানে পাওয়া গেল এরপরে নবী করিম সাল্লাম রওনা করে দিলেন আল্লাপ তা অকল করে ওনার সঙ্গে সাহাবিদের বাহিনী যখন ওসফান এলাকায় আসলেন তখন নবী করিম সাল্ল আলি সাল্লাম ওসফান মক্কা থেকে খুব দূরে না অনেক দূরে গিয়ে আছেন এই এলাকায় যখন পৌঁছলেন তখন সেখানে ওই যে তিনি যে চর পাঠিয়েছিলেন গুপ্ত চর ওনার পক্ষ থেকে গোয়েন্দা বেশরি সুফিয়ান আল খোজাই রাজিউল্লাহ আনহু তিনি বললেন খবর দেওয়ার জন্য ফেলেছে এমনকি তাদের সঙ্গে তারা মদিনা মক্কা থেকে বের হয়ে আসছে রওনা করে দিচ্ছে আপনাকে ঠেকানোর জন্য আক্রমণ করার জন্য তাদের সঙ্গে তাদের বাচ্চা এবং মহিলাদেরকে নিয়ে আসছে বাচ্চা এবং মহিলাদেরকে যুদ্ধের জন্য কি জন্য নিয়ে আসে বলেন তোমরা যদি পরাজিত হও হোসিএ যাও তাহলে তোমাদের বাচ্চা মহিলাদের নিরাপত্তা দুশ্মনের হাতে থাকবে না কাজেই তোমরা ছেলে মেয়ে বাচ্চাদের এবং মহিলাদের নিরাপত্তা স্বার্থে দুশ্মনকে প্রতিহত করতে হবে তাদের বাহিনীর লোকদেরকে এইরকম সিরিয়াস মেসেজ দেওয়ার জন্যে তারা এই কাজ করলো নিয়ে আসলো কাদলা তারা একেবারে জানুয়ারের পোশাক পরেছে মানে বাঘের পোশাক গায়ে দিয়েছে মানে বীরত্বের সাথে লড়াই করবে এটা বুধানের জন্য বাঘ সাজছে বাঘের পোশাক দেখেন না মাঝে মধ্যে আপনার ওই মুষ্টিযুদ্ধ না মল্লযুদ্ধ হয়েছে রেসলিং তারা যেগুলো মাঝে মধ্যে গায়ে দিয়ে আসে মানে খুব চমক দেখানোর মতো তার অপোজিশনে যারা আছে অপজিট যে আসে তাকে ভয় দেখানোর জন্য এরকম করে আর কি তো এরকম একবার বাঘের চামড়া গায়ে দিয়ে আসছে দেখব আমরা বাঘের মতো লড়াই করে তোমাদের মোকাবিলা করবো আল্লাহ আবাদান তারা আল্লাহর কাছে কথম করে আসছে যে আপনাকে তারা মক্কা কিছুতেই ঢুকতে দেবে না করিম সাল বলুন আকালাত হার কড়াই এসে যে কি হলো তাদের এমন করুন পরিণত হলো তারা যুদ্ধ ছাড়া আর কিছু বুঝলো না এই যুদ্ধ তো তাদেরকে অনেক ক্ষতিগ্রস্ত করে ফেলল আর তারা কেন যুদ্ধ করে আমার সাথে আমি তো শুধু ওমরা করতে আসছি তারা যুদ্ধ না করে ছেড়ে দিত মক্কার আরবের অন্যান্য লোকেরা যুদ্ধ করতেলে তারা করে সে তো আমার নিজের লোকজন দেখুক যদি অন্য আরবরা আমার সঙ্গে আমাকে ঠেকিয়ে দেয় আটকিয়ে দেয় পরাজিত করে দেয় ব্যর্থ করে দেয় বা আমাদেরকে নিশ্চিন্ন করে দেয় তাহলে তো তারা করে দিল করাই কর্ত করতে হল না আর যদি অন্য লোকেরা আমাদের আনুগত্য করে ফেলে ইসলামকে কবুল করে আমাদের সঙ্গে সায় দেয় এবং আমাদের সংখ্যা বেড়ে এটা ইসলামী শক্তি বেড়ে যায় তাহলে তো আমি তো করাই বংশের লোক তারা ইসলাম কবুল করে আসলে তারা তো এই সুন্দর একটা পরিবেশ পেয়ে যাবে আমার মাধ্যমে এবং আমি উইন করলেও লাভ আছে প্রতিষ্ঠা হলে আর আমি ব্যর্থ হয়ে তাদের লাভ হবে ক্ষতি হবে না আমার সঙ্গে তারা লড়াই করে নিজেরা কেন রক্তপাত করছে তিন বার্ত করলো নিজেরা ক্ষতিগ্রস্ত হলে আমরাও হলাম এখন এই কাজটা তারা কেন ক্ষান্ত হয় না তারপরে তিনি বললেন আপোষ কম্প্রাইজ করব না তারা যদি মোকাবেলা করতে আসে আমি অবশ্যই মোকাবিলা করব এবং এই দিনকে করার জন্য আমি ক্ষান্ত হব না আমি এগিয়ে যাবই যাব ইনশাআল্লাহ আল্লাহ এই দিনকে আর আমি ছাড়ব না তারা কেন আমাকে এই চ্যালেঞ্জে নিয়ে যাচ্ছে তারপরে নবীকার এই খবর শোনার পরে সাবিদের সঙ্গে পরামর্শ করলেন যে কি করা যায় এখন তো তারা আমরা তো অমরা নিয়েতে আসছি প্রায় সত্তরটি উঠ নিয়ে আসছে ওমরা করে এগুলা জবাই করে দিবেন মক্কা লোকদেরকে খাওয়াবেন তখন ওমরা করতে আসলে হাতে লোক অমরা জন্য কোরবানি শর্ত না হজের মতো কেটা নিয়ে আসছিল যে প্রমাণ হিসাবে এবং সেগুলোকে তারা আল্লাহর রাস্তায় জবাই করা হবে সেই জন্য তারা একটা চিহ্ন দিয়ে নিয়ে আসছে কিছু শরীরের মধ্যে চিহ্ন দিয়ে আসে মালার মতো পরিয়ে দেয় এগুলো করবানি আল্লাহ রাস্তায় এগুলাকে জবাই করা হবে মক্কা লোকেরাও খাবে অন্যরা হাজিগণ খাবেন এই উদ্দেশ্যে উঠগুলো নিয়ে আসছিল ওগুলাকে সামনে দিয়ে নিয়ে আসে যাতে তারা বুঝে যে উনি যুদ্ধ করতে আসেন আসেন না আসলে মক্কা জয় জয় করতে আসেননি এরপরেও তারা যখন বাধা দিতে আসছে তারা যুদ্ধ করবে যাকে দেবে না তখন নবী করিম সাল্লি সাল্লাম ওনাদেরকে বললেন যে দেখো তোমাদের সামনে এখন কি করবা কি অপশন আছে তারা তো যুদ্ধ করতে আসতেছে প্রস্তুতি নিয়ে আসছে তোমাদের সামনে এখন দুইটা অপশন আমি দেখতে পাচ্ছি একটা অপশন হচ্ছে যে তাদের সঙ্গে ইতিমধ্যেই তারা কোরআসরা তাদের আশেপাশে মক্কার শহরতলিতে বা এর বাইরে কিছু কবিলার সঙ্গে যোগাযোগ করে ফেলেছে যে আমরা মোহাম্মদকে ঠেকাবো তাকে আমরা পরাজিত করব। তোমরা কারা কারা আমাদের সঙ্গে যোগ দিবা মক্কার আশেপাশের বাসিন্দাদেরকে বলা হতো আহাবিষ তারা সবাই মিলে করাইজের সঙ্গে এই একটা অ্যালায়েন্সে যোগ দিল যে তারাও যুদ্ধ করতে আসবে মোহাম্মদ সাল্লা সালামকে ঠেকানোর জন্য তিনি বললেন যে এখন সুযোগ আছে ওরা এখনো দূরে আছে মক্কার করাইজগণ এখন আশেপাশে যে পল্লীগুলো আছে যারা ওদের সঙ্গে যোগ দিচ্ছে আর দুই নম্বর অপশন তোমাদের সামনে আছে সাহাবিগন কাস্তুল বাইতে হারামী আল্লাহর ঘরের দিকেই আমরা যাব কোন কথা মানি না আমরা যুদ্ধ করতে আসেন এগিয়ে যাইতেই থাকবো তারা বাধা দিতে আসলে আমরা তাদের বাধার মোকাবিলা করব তারা যুদ্ধ করা শুরু করে দিলে আমরা যুদ্ধে নেমে যাবো আমরা পিস হব না এখন অপশন তো আমি দুটো দেখতে পাচ্ছি রসুল্লাহ সাল বললেন তো যখন তিনি পরামর্শ চাইলেন এই দুটো প্রস্তাব দিয়ে তখন আবুব কারা সেদিক রাজি আল্লাহন উঠে জানালেন বললেন ইয়ারসুল আল্লাহ আমরা এখানে আসছি আসলে তো আমরা যুদ্ধ করতে আসি গণিমতার মাল নিতেও আসেনি আমাদের মেন টার্গেট ছিল আল্লাহর ঘরের তাওয়ার উদ্দেশ্য আমরা এসেছি কাজেই আমরা এই মাইন্ডেই থাকি দেখি তারা আমাদেরকে যেতে দেয় কি না এছাড়া আর বাকি দুইটা যেটা আপনি বলছেন এটার দিকে যুদ্ধর দিকে কোনো রকমের যাওয়াটাকে আমি মতামত দিচ্ছি না তার বিপরীত পরামর্শ দিচ্ছি নবী করিম পরামর্শ কেউ গ্রহণ করলেন ঠিক আছে তাহলে আল্লাহ তারা যুদ্ধ করতে আসলে আমরা যুদ্ধ করব না প্রয়োজন বলে তখন আমরা ব্যাক করতে হলে আমরা মদিনা ব্যাক করে চলে যাব যুদ্ধ করব না এখানে আগে তিনি অমরাজা লামর্শ নিয়েছিলেন এখন কার পরামর্শ নিলেন আবুখরাজার আনু তাহলে নবী করিম তাই না হালাল হারাম এগুলোর ক্ষেত্রে তো পরামর্শ করবেন না এগুলোর ক্ষেত্রে তো আল্লাহ তালা নিয়ম নিতে বলে দিবেন যে কোনটা হালাল কোনটা হারাম এটা তো তিনি শাহবাদ সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত করবেন না আর আল্লা বলেছেন সমস্ত কাজ গুলো তাদের মধ্যে গুরুত্বপূর্ণ তা আল্লাহ ওনাকে ফরজ করে দিয়েছেন পরামর্শ করা আল্লাহ চান ওনাকে দিয়ে পরামর্শ করিয়ে উম্মত কে শিখাতে ওনার নবীর মাধ্যমে যে ওনার বান্দারা শিখবে আল্লাহ নবী থেকে যে কিভাবে পরামর্শ করতে হয় কাদের ডিক হিসাবে কোন আমির শরিয়তের হালাল এবং হারামের বিষয়ে কোন নবীর উম্মতের সঙ্গে পরামর্শ করা প্রশ্নই আসে না এখানে উম্মতের মতামতের ভিত্তিতে হালাল হারাম বিবেচনা হবে না শুধুমাত্র পরামর্শ লাগছে হরুবে যুদ্ধ এবং যেগুলো কোরআন হাজি মধ্যে নাই এই সমস্ত বাস্তবে করণীয় বিষয়গুলো ঠিক করার ক্ষেত্রে যেখানে কোরআন হাজি সেগুলো সুস্পষ্ট কিছু উল্লেখ করা হয়নি এই ক্ষেত্রে উম্মতের মধ্যে পরামর্শের প্রয়োজন আছে এটা ফরজ এই কথাটাই নবী করিম সাল্লা সাল্লামের মাধ্যমে আবুক রাজা আহনকে পরামর্শ দিয়ে আল্লাহ তালা বাস্তবায়ন করালেন তো এভাবে ওনারা আস্তে আস্তে নিয়ত একটু আগাতে থাকলেন কিছুক্ষণ আগানের পরে খালিদ ইবনে ওয়ালিদ তখনও কিন্তু মুসলিম হননি তিনি কাফেরদের এক্সপার্ট সিপাহ সালার ঘষার তিনি প্ল্যান করলেন যে মুসলমানদের নামাজের রক্ত হচ্ছে আজান দেওয়া হচ্ছে তারা নামাজ পড়বে তিনি তখন আর পাইলেন যে তারা তখন নামাজে ঢুকবে ওই সময় আমরা জানেন তিনি নবী করিম সালামের কাছে তখন ওহিনাজ করে দিয়ে সালাত দিলেন যুদ্ধ অবস্থায় যুদ্ধের ময়দানে কিভাবে নামাজ পড়তে হবে তার ফর্মুলা দিয়ে দিলেন যুদ্ধের ময়দানে কিভাবে নামাজ পড়তে হবে যদি মানে ওই সময় যুদ্ধ না থাকে কিন্তু যুদ্ধ হওয়ার সম্ভাবনা থাকে দুঃশনরা কাছাকাছি দূরত্বে আছে তাহলে সবাই একসঙ্গে ওনার সঙ্গে জমাতে শরিক হবে না অর্ধেক শরিক হবে ওনার সাথে বাকি অর্ধেক অস্ত্র নিয়ে পাহারা দেবে এখন অর্ধেক যদি ওনার সঙ্গে সালাত এই সফরের খালাতে সফরের কারণে খাওফের কারণে যুদ্ধের কারণে এবং সফরের কারণে কসরের নামাজ হবে কিন্তু চারাকাত নামাজকে দুই ডাকাত পড়তে হবে এখন যদি এই দুই রকাত নামাজ যে দলটা পড়ে তারাই তো সঙ্গে জামাত পেয়ে এগুলো আর বাকি যারা দাঁড়িয়ে পাহারা দিলেন তারা তো জামাত পেলেন না নবী করিম সাল্লা ইমামতিতে নামাজ পড়াটাকে মাহরুম হয়ে গেলেন সেজন্য আল্লাহ ওনাকে ফর্মুলা দিলেন যে যে দল আপনার সঙ্গে না তারা এক রাখা পড়ে আপনি কন্টিনিউ করবেন তারা আপনার পিছন থেকে সরে গিয়ে যারা পাহারা দিচ্ছিল তাদের হাত অস্ত্র নিবেন নিয়ে তারা পাহারা দেওয়ার কাজ করবেন আর যে দল পাহারা দিচ্ছিল তারা এসে দ্বিতীয় রাখাতে আপনার সঙ্গে শরিক হবে শরিক হয়ে তারা এক রা কাত আর এক রাত নিজেরা পড়বে আর বাকিরা এসে আবার এরা চলে যাবে নিয়ে আবার অস্ত্র হাতে নেবে তারা এসে ওদের এক রা কাত মাসবুকের মতো পূরণ করবে এই ফর্মুলা আল্লাহ দিয়ে দিলেন যখন এক রা কাত শেষ নামাজে ঢুকছেন আর সবাই উজু করেছেন খালিদিন দূর থেকে দেখছেন যে তারা নামাজে সবাই একসঙ্গে ঢুক গেলে তিনি হামলা করবেন তিনি এই হামলা করার সুযোগ আর পেলেন না সালাতুল খের মাধ্যমে ওনাদের এই পরিকল্পনাটা বাস্তবায়িত হল না এরপরে আসলো আহ নবী করিম সাল আলী সাল্লাম তিনি নামাজ পড়লেন সালাতুল এরপরে নামাজ পড়া শেষ হওয়ার পরে তিনি চিন্তা করলেন যে খালি যেন গাড়িতে আক্রমণ করতে পারলো না তবে সে ওই রাস্তার রাস্তার যেখান দিয়ে যাওয়ার কথা নিয়ে আছেন। যেই সেখান থেকে আসেনা ওনারা পাহাড়ের উপর থেকে সমানে সময় বর্ষা নিক্ষেপ করে আমাদের বাহিনীকে শেষ করে দেবেন নবীকারী বিশাল বাহিনীকে এই প্রাণ করে বসে আছে তখন তিনি জিজ্ঞেস করলেন যে এই রাস্তা দিয়ে যাওয়া নিরাপদ নয় আমরা যুদ্ধ করব না কিন্তু নিরাপদ একটা রাস্তা দিয়ে আমরা যেতে চাই এখন কে আস তোমাদের মধ্যে এক্সপার্ট মানুজ আছে এই রাস্তা ছাড়া ঘুরে অন্য বিকল্প গাইড করতে পারবে আসলাম কবিলার একজন লোক যিনি গ্রুপের মধ্যে ছিলেন রসুল তিনি বলেন আনা ইয়ার্লা তখন তিনি বলেন আমি চিনি একটি ঘুরে যেতে হবে খুব দুর্গম রাস্তা পাহাড়ের উপরের নিচে দিয়ে করে যেতে হবে কষ্ট হবে তবে আর আরেকটি রাস্তা আছে আমি নিয়ে যেতে পারবো নবী আমাদেরকে গাইড করো তিনি ফলো করলেন ওনারা একটা পাহাড়ি দুর্গম রাস্তা দিয়ে নিয়ে তারপরে কিছুক্ষণ পরে সমতল ভূমিতে নিয়ে পৌঁছাই দিলেন মক্কা ঢুকার আরেকটি রাস্তা দিয়ে মক্কা মক্কার কাছাকাছি ওনারা পৌঁছলেন ওই সমতার ভূমিতে পৌঁছার পরে আল্লা তো বেশি ইস্তেক ফার করো আল্লাহ সাহায্য পাওয়ার জন্য তাও বা খুব দরকার বিপদে পড়লে কেউ বেশি করে আল্লাহর কাছে এবং করবে জানো আমি কেন এটা পড়তে বলেছি আল্লাহ তালা বনি ইসরা অনেক রাস্তা পাড়ি দিয়ে যখন ফিলিস্তিনে বাইতে মাখতেছে ঢুকাবিন মুসা আলাহি সাল্লামের সাথে তখন ধুকার আগে ওই যে সেখানে জালিম শাসকরা বসে আছে। তাদের মোকাবেলা করতে হবে দুর্ধর্ষ বাহিনী তাদের আছে এই বাহিনীর মোকাবেলা করার জন্য কঠিন পরিস্থিতিতে আল্লাহ পক্ষ থেকে মুসাকে বলা হলো খাতুম তোমরা এখন বলো হেত্তা বেশি করে বলো তাহলে আমি তোমাদের গুনা মাফ করে দেব এবং তোমরা সাহায্য পাওয়ার মুস্তাহেক হয়ে যাবা তারা তখন হেত্তা বলে নাই হেত্তা মানি গুনাম আপ চাওয়া তা আর হেন্তা মানি হলো গম যোগ করতেছে আল্লাহর হুকুমের সঙ্গে হেন তাহ তারা বলো আপনার তার সাথে শুনেছেন বাকার মধ্যে বিষয় তখন তিনি বলেন আল্লাহ তারা করে নাই তোমরা করলা ফাল আমি একুহা এটা করে নাই আলহামদুলিল্লাহ তোমরা করেছ তোমরা আল্লাহ সাহেদের মোস্তাহ হয়ে যাবা তিনি তাদেরকে সুসংবাদ দিলেন এরপরে ওনারা খালেদের যেখানে পজিশন নিয়ে উৎপেতে ছিলেন সেই জায়গা থেকে রাতের অন্ধকারে তাকে ফাঁকি দিয়ে অন্য রাস্তায় চলে গেলেন সেদিকে এদিকে খালেদ একজন পেয়ে গেলেন ও আমি তো এখানে খামাকা বসে আছি তারা তো অন্য রাস্তা দিয়ে অ্যাডভান্স হয়ে যাচ্ছে এই ট্যার সঙ্গে সঙ্গে তিনি মক্কায় দ্রুত গতিতে খবর পাঠালেন আরে আমরা তাকে আটকানোর জন্য যেখানে অবস্থান নিয়েছিলাম সে আমাদেরকে ফাঁকে দিয়ে অন্য রাস্তায় মক্কায় পৌঁছে যাচ্ছে মক্কা লোকেরা তোমরা প্রতিরোধ করার জন্য রেডি হয়ে যাও ওই দিক থেকে এখন এই যে নবী করিম সাল আলী সাল্লাম এই অ্যাকশনটা নিলেন সরাসরি মোকাবেলা করতে গেলেন না এইখানে ঐতিহাসিকগণ যারা সিরা নিয়ে গবেষণা করেছেন তারা বললেন এখানে নবী করিম সাল্লাহাম অনেক হেকমতের পরিচয় দিয়েছেন তিনি খামাকা ওনার লোকজনকে বিপদের মুখে ঠেলে দেওয়ার জন্য এরকম খামাখা রক্তপাতের দিকে যাওয়ার জন্য জজবা দেখাননি তাহলে ইসলামী নেতৃত্ব শুধু আবেগ আর যজ্বার বসত কাজ করবে না নিজেদের লোকদের রক্তপাত থেকে সেইভ করার কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিভাবে মুসলমানদেরকে অমুসলিমদের আক্রমণ থেকে বাঁচানো যায় সাংঘর্ষিক অবস্থা থেকে কিভাবে এড়ানো যায় এইটার চেষ্টা করার একটা লেসন আমরা এখানে সিরাতে পাখি পাচ্ছি ঠিক না। যে খামাখা মুসলমানদের বিপদের মুখে ঠেলে দেওয়াটা একটা কোনো ভালো কোনো দিনই কাজ না এর অর্থ এই নয় যে কাপুরুষ হয়ে গেল কিন্তু যদি হয় আর এখানে কাজেই রক্তপাতকে যদি এড়ানো যায় ইসলাম এটাকে যথেষ্ট গুরুত্ব দিয়েছে সাধারণ মানুষগুলোকে রক্তপাতের দিকে ঠেলে দেওয়া কোনো ভালো ইসলামী কাজ না এটা আমরা এখানে লেখান পেলাম এই ব্যাপারে কিভাবে দুশ্মনের সামনে থেকে লোকগুলোকে সরিয়ে নেওয়া যায় এটা যদি কোনো মুসলিম বাহিনী কোনো সময় যুদ্ধ যে হাতে যায় তাদের প্রতি দায়িত্ব দে তোমার বাহিনীকে কিভাবে তুমি সেভ করবা সেটা যেন সবসময় তোমার খেয়াল থাকে খালি একতরফা যুদ্ধের মানে নেশায় খালি উল্টাপাল্টা জেলেই গেলেই হবে না আগে লোকগুলোর জানের নিরাপত্তা নিশ্চিত করাটা অত্যন্ত জরুরি তারপরে যুদ্ধ লেগে গেলে তো তখন তো আর যুদ্ধের ময়দানে যেতেই হবে কিন্তু যেখানে যুদ্ধ নয় খামাখা রক্তপাত হবে সেই ক্ষেত্রে অবশ্যই চিন্তা করতে হবে যেতে তিনি যেটা থেকে বেশি এরপরে সে এলাকায় পৌঁছলেন ওখানে পৌঁছার পরে ওনার উঁটটা এখন সামনে যায় না বসে গেল উঠ বসে এখন উঁট আর উঠে না সাহাবিরা অনেকে চর্চা করেন উঠকে ধাক্কা টাকা দিতে দিতে আর বলা বলি শুরু করলেন খালা আ তেল আরে উটটা তো অলস হয়ে বসে গেল উঠ উঠকে একটু তিরস্কার করছেন ওনার উঁট নবী কারিম উঠের নাম ছিল কাসোয়া যে আবুকাদের থেকে তিনি হৃদরতের সময় খরিদ করে নিয়েছিলেন একটা ভালো উঁট উঠটা বসে গেলে এখনো নড়ে না তো সবাই বলে খালা আতিল কাসোয়া উটটা বসে গেল সে সহযোগিতা আর করবে না মাঝে মাঝে এরকম হয় হাল চাষ করতেছেন হঠাৎ করে গরু বসে মধ্যে দেখছেন এরকম আমি তো একবার দেখার সুযোগ হয়েছি আর উঠবে না কোন রকম তার কি হয়েছে আল্লাহ ভালো জানে এখন উঠটা এরকম কি উল্টা করে ফেলবে সামনের দিকে মিশন আছে যাবে তারা করতে সাহাবিরা খুবই মানে ইমোশনাল হয়ে আছেন কিন্তু তারা এই উটকে বসতে বলছে উঠটা তো আমাদেরকে দেখা যায় একেবারে বরবাদ করে দিলে যাবে না আর উটটা যদি না যায় ওনার উটের মধ্যে তো নবী করিম সাল্লা রসমার আগাবেন না তো ওনারা একটু ফ্রাস্ট্রেশন প্রকাশ করেন খাল আতুল কাসওয়া এই উটটা আমাদেরকে আটকে দিল যাবে না তিনি বলেন শোন কিছু করেননি এই উটের আমার এই কাসোয়া উটের এইরকম তো নেচার না তার অভ্যাসটা এরকম না তাকে আরেকজন আটকিয়েছেন যিনি আব্রাহার উঠকে আটকিয়ে দিয়েছিলেন মক্কা যাওয়ার জন্য খাবার দেখে যেতে সেই সত্তাই আমার উঠকে আটকিয়ে দিয়েছেন যদি দোনো আটকানো সমান না আব্বাহ আব্বাহার হাতিকে আটকানো হয়েছিল কি জন্য সে তো অসৎ উদ্দেশ্যে এসেছিল রাসুল উল্লাহ সাল্লা উদ্দেশ্য তো সৎ উদ্দেশ্য ভালো উদ্দেশ্য ওইটার সঙ্গে তিনি তুলনা করার উদ্দেশ্যে এই নয় যে সেই লাইনে না অর্থাৎ আল্লাহ তালার ইচ্ছা এটা হয়েছে প্রাণীর কোন হাতে নিজের ইচ্ছা বসে থাকে নাই আমার উঠেও নিজের ইচ্ছায় বসে থাকে ইচ্ছা আছে। তিনি নিশ্চয়ই আল্লাহ তালার কোন ইঙ্গিত এখানে রয়েছে আমাদেরকে আল্লাহ আর যেতে দেবেন না হয়তো আল্লাহর পরিকল্পনা আছে যে আমরা ওমরা নাও যেতে পারি এখানে নবী করিম সাল্লা এখন তিনি আল্লাহর দিকে সোবর্দ করে দিচ্ছেন যে আল্লাহ এখন কি করাবেন তারপরে তিনি বলেন শোনো আমি আমি করবো না এটা ঠিক যে সিদ্ধান্ত নিয়েছি কি তারা যদি আল্লাহর ঘরের ব্যাপারে আমাদেরকে যে কোনো নেগোসিয়েশনে আসতে চায় যে কোনো মূল্যে আমি আল্লাহর ঘরের আশেপাশে গিয়ে বা সেখানে গিয়ে রক্তপাতকে আমি এড়িয়ে যাব। যতই আমাকে ত্যাগ করতে আমি করব। আমি কোন তোমরা কাজ করা এখানে পাশে কোথায় পানি আছে দেখো সেখানে আমরা উ যেহেতু সামনে আর যাবে না তা আমরা একটু আবার দাঁড়াবো দাঁড়ার পরে আবার ঘুরে ঘিরে আবার বসে গেল তিনি বলে এটা আল্লাহ তালা ক্লিয়ার ইনজেকশন ইন্ডিকেশন যে গুট যাবে না আমরা এখন এখানে অবস্থান করতে হবে কি আল্লাহ করান তাদের সঙ্গে আমাদের কি আলাপ আলোচনা হয় আমরা এখানে থেকে কিছু আলাপ আলোচনা করতে হবে মনে হচ্ছে তোমরা ক্যাম্প করো অবস্থান নাও তাবু পানি কোথায় আছে দেখো তো পানি পাওয়া গেলে একটা কুয়া ছিল সেখানেই কারণ পানি তো লাগবে খাওয়ার জন্যে উঁজু করার জন্যে ব্যবহার করার জন্য ছোট একটা কুয়া ছিল সেখানে তার পাশেই ওনারা অবস্থান নিলেন কিছুক্ষণের মধ্যেই কুয়ার পানিটা শেষ হয়ে গেল এখন সবাই কম্পেন আসলে আমরা তো অনেক মানুষ এখানে এখন কুয়ার পানিতে শ্বাস হয়ে গেল এক ধাক্কাতেই সব শ্বাস এখন কি উপায় হবে আমাদের তিনি বললেন যে একটু পানি নিয়ে আসার কাছে এবং এককুলি কুলি পানি মুখে দিয়ে তিনি ওনার তীরটা হাতে নিলেন এবং এক কুলি পানি ওনার মুখ থেকে কুয়ার মধ্যে ছুঁড়ে দিলেন নিক্ষেপ করলেন আর তিনি ওনার হাতের তীরটাকে সেখানে কুয়ার তীরে ফেলে দিলেন কুয়ার কুয়ার তীরে ফেলে দিলেন আল্লা কাছে তারপরে কুয়ার পানি ভর্তি হয়ে গেল। পানির না। এখানে গেলেনা এখন অবস্থান করছেন পরবর্তী পর্যায়ে অনেক আলাপ আলোচনা হবে মক্কার কাফিদের সঙ্গে অনেক কথাবার্তা হবে খোদাই বিয়ে সন্ধ্যের দিকে আস্তে আস্তে চলে যাবে তো এই সময় এখানে এই যে উনি এখানে অবস্থান নিলেন এখানে আমাদের জন্য শিক্ষায় এই পর্যায়ে কি আছে কোন কোন ঐতিহাসিক বলেছেন যে সবকিছুই আমরা প্লান করতে পারি কিন্তু আসল প্লান কার থেকে আসবে আল্লাহ থেকে আসবে হয়ে সাহাবাহিক করতে আসছেন হয়তো দেখা গেল যে ওনারা যেতে পারবেন না এই আল্লাহ তালা অন্য সুরাতে কি বলেছেন ইল্লা উনা ইয় আল্লাহ রব আলমী সুরাতির আল্লাহ তালা বলেছেন তোমরা চাইলেই হবে না সেটাই হবে যেটা আল্লাহ চাইবেন তো সাহাবাই এখন আগ্রহ নিয়ে আসছে কিন্তু আল্লাহ তালা যদিও না করেন ওনারা কি জোর করে করতে পারবেন না তাহলে আল্লাহ সিদ্ধান্ত মেনে নিতে হবে এবং বুঝতে হবে যে আমরা আমাদের চেষ্টা করেছি ঠিকই কিন্তু যেখানে আল্লাহ সিদ্ধান্ত ওদিকে যায় না কোনো কিছু করার নাই সেখানে অনেক বড় কাজ করতে চাইলেও আল্লাহর হুকুম না থাকলে সেখানে কি করতে হবে সেখানে আল্লাহ কাছে আত্মসমর্পণ করতে হবে তাকদীরের ফায়সালা মেনে নিতে হবে এত মন খারাপ করা ঘড়ানোর কোন কারণ নাই অস্থির হয়ে মাথা খারাপ করে কোনো লাভ হবে না প্রকাশ করে কাজে মোমেন কে আল্লাহতালার আহ চেষ্টা করে যেখানে আমি অনেক ভালো ব্যবসা করব অনেক চেষ্টা করলাম শেষ পর্যন্ত খুব অনেক কাটফ পরিয়ে দেখলাম যে সফান আল্লাহ প্লানটা কার্যকরী হয়ে গেল না মনে কেমন দুঃখ আসে এই সান্ত্বনার দিকে চলে আসতে হবে এটা নামে ইমান এরপরে আরেকটা শিক্ষা এই পর্যায়ে আছে সেটা হচ্ছে আল্লাহ তার একটা মহান উদ্দেশ্য আছে যে তিনি চান যে আসলে মক্কা তিনি বিজয় করিয়ে দিবেন কিন্তু হোক আর মক্কা আল্লাহ কারো রক্তপাত আল্লাহ চান না কিন্তু পরিবেশ আল্লাহ তৈরি করে এই এটা একটা বড় পদক্ষেপ ছিল পরিবেশ তৈরি করার জন্যে পরবর্তী পর্যায়ে বোঝা গেছে যে এর ফায়দাটা কি ছিল যুদ্ধে না হওয়ার তিনি যুদ্ধ থেকে ফিরে আনলেন আল্লাহ তালার কাছ থেকে যদি মুসলমানরা ওই তারা যেভাবে যান বাজ করা জন্য তৈরি ছিলেন অস্ত্র শস্ত্র দায় নিয়ে আসছিলেন এগুলো নিয়ে যদি যুদ্ধে ওনারা আক্রমণ করতে যেতেন তাহলে কি হতো অনেক লোকের প্রাণ চলে এই পক্ষের ওই পক্ষের বিশাল উভয় পক্ষের এই দিবেন না পরে প্রমাণ হয়েছে যে ওদিকে না যাওয়াটা যদি কত ভালো হয়েছে পরে আমরা নম্বর হচ্ছে যুদ্ধ হয়ে সমস্যা ছিল। যদি লাভ বুঝবেন এই যুদ্ধেও তাহলে মক্কায় গিয়ে অনেক লোক ছিলেন যারা ইসলাম কবুল করেছিলেন কিন্তু ভয়ে চুপচাপ ছিলেন সেখানে অপেক্ষা ছিলেন কোনোদিন আল্লাহ তালা তাদেরকে হিজরত করার সুযোগ দেন অথবা মক্কায় ইসলাম প্রচার ঘটে যায় তখন তারা নিজেদেরকে ওপেন করবেন এবং নিজেরা ইসলামের দিকে আসবেন কিন্তু এখন তারা লুকিয়ে রেখেছে। মক্কা আক্রমণ করলে তো ওরা তো অনেকে মারা যেত কাফারিদের ভিতরে আসেন মনে করে এজন্য আল্লাহতালা এই কথা খবর দিয়েছেন সুরাফাতের পঁয়ত্রিশ নম্বর আয়াতে বাদাউদ্দুবিল জানওয়ার পশুগুলো সেগুলোকে তারা লড়কাইয়ে রাখলো যেতে ওখানে কোরবানি করতে দিল না ওলা ওলা রিজাল মাররা। আর কিছু পুরুষ এবং মহিলা আসেন তোমরা না জেনে যুদ্ধের মধ্যে ঢুকে গিয়ে তাদেরকে ও মেরে ফেলত বড় ক্ষতিগ্রস্ত একটা অন্যায় কাজ তোমাদের ঘটে যেত আল্লাহ যদি এই কাজ যুদ্ধ না থামাতেন তাহলে এরকম হয়ে যেত আল্লাহ তালার অনেক বড় উদ্দেশ্য ছিল যুদ্ধ করে মারত এরা সবাই যুদ্ধ না হওয়ার কারণে ফাতে মাক্কা পরে কি করেছে সবাই ইসলাম কবুল করে ফেলেছে এরপরে পরবর্তী শিক্ষা ঐতিহাসিক বলেছেন যে আল্লাহ ভালো করে জানতেন তাঁর নলেজ আছে যে এরা একসময় ফাতে মাক্কার পরে যারা বাধা দিয়েছে একদিন আল্লাহ তারা যখন মাক্কাকে বিজয় করে দিবেন এরা অনেকে ইসলাম কবুল করে ফেলবে শুধু তাই নয় তারা পরবর্তী পর্যায়ে অনেকেই ইসলামের জন্য বিশাল ভূমিকা রাখবে বড় বড় বাহিনীর অভিযানে তারা থাকবে এবং তাদের মধ্যে একদম একরাম আইবিন আবি জাহাল সে তো পরবর্তী ইসলাম কবুল করা পরে কি বললো যে এই পর্যন্ত হে নবী আপনার হাতে কবুল বলছি আমি ইসলামের অনেক দুশ করেছি এখন আমার কাজ হবে ইসলামের পক্ষে কি করা যায় খালিদ নবালিদ ওহদের যুদ্ধে কি করেছিলেন সেই খালিদ নবালিদ পরবর্তী পর্যায়ে ইসলামের বিজয়ের জন্য মোতার যুদ্ধে কাজে শিয়ার যুদ্ধে কি কি ভূমিকা পালন করেছেন তো এই যুদ্ধ নাহাওয়া। পেছনে কতবার একমাত্রদের এখন উনি এখানে আর যাবেন না আর তাদেরকে তিনি মেসেজ দিচ্ছেন তারা মেসেজ দিচ্ছে কি আলাপ আলোচনা করা যায় এখন তারা তো এদের এখন অ্যাটাক করবে না যেহেতু ওনারা আর করলে আবার আরবে তাদের বদনাম হবে দেখো ওমরা করতে আসে ওদেরকে মারি ফেলছে আরবরা তাদের কি করা যায় না এখন কি আলাপ হবে এখন দুধ বিনিময় হচ্ছে দুটি আলি চলছে মক্কাদের পক্ষ থেকে তারা কয়েকবার লোক পাঠিয়েছে তুমি কি চাও কেন কি হবে এখন তোমরা কি করবে। আমরা তোমাদেরকে অ্যালাউ করবে কি করবে না তোমরা কি করবো আর মুসলমানরাও ওনাদের পক্ষ থেকে মেসেজ পাঠালেন তাদের কাছে অনেক আলাপ আলোচনা এই দূতের দূতি বিনিময় চলছে এই ক্ষেত্রে পরবর্তী পর্যায়ে বিস্তারিত আলোচনা আসবে এই দুতিয়ালি আলী পরে এক পর্যায়ে সন্ধির আলাপ আলোচনা আসতেছে সেই সন্ধিটাই হচ্ছে হোদায় বিয়ার সন্ধি কিন্তু এই সন্ধিটা একদম সহজে হয়ে যায়নি অনেক ঘটনা হয়েছে এখানে ওনাদেরকে বেশ কয়েকদিন ছিলেন এই দিনের মধ্যে অনেক ধরনের আলাপ আলোচনা কয়েকবার কয়েক ব্যক্তির মাধ্যমে ঘটেছে এগুলোর বিস্তারিত ইতিহাস হয়েছে সেটা আমশাল্লাহ আমরা আগামী সপ্তাহে শুনবো